ভ্রান্ত আকিদা আঠারো জৈনিক ইসলামী চিন্তাবিদ লিখেছেন নবীগণের জন্যে মাসুম বা নিষ্প হওয়া জরুরি নয় বরং তাদের নৌবোধের দায়িত্ব পালনের সুবিধার্থে আল্লাহতালা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ তালা তার হেফাজত তুলে নিলে তাদের থেকেও সাধারণ মানুষের মতো গুনাহের কাজ হতে পারে আর বস্তুত আল্লাহ আল্লাহতালা প্রত্যেক নবী থেকে সাময়িকভাবে হেফাজত ব্যবস্থা তুলে নিয়ে দু একটি গুনাহ সংগঠিত হওয়ার ব্যাপারে সুযোগ করে দিয়েছেন যাতে মানুষ নবীদেরকে ক্ষোধা মনে না করে সেই চিন্তাবিদ এতদা সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যার সাথে কোন নবী থেকে কি কি গুণাহ প্রকাশ পেয়েছে তাও একটা ফিরিস্তি পেশ করেছেন সূত্র তাফহিমাত দুই পৃষ্ঠা সাতান্ন ষষ্ঠ সংস্করণ উল্লিখিত আকিদা আল সুন্না জামাতের আকিদার সম্পূর্ণ বিপরীত এবং এটা কুফুরী আকিদা কুরআনে কারিমে অসংখ্য আয়াতে নবীর রাসুলগণের প্রতি শর্তহীন অনগত্যের নির্দেশ দেওয়া হয়েছে সুরা আল ইমরান আয়াত একত্রিশ সুরা আহজাব আয়াত একুশ এসব আয়াতের দাবি অনুযায়ী সকল নবী ও রাসুল সাল্লু আলহি আসাল্লাম মাসুম ও নিষ্পাক এবং তাদের থেকে কোনরূপ গুণাহ সংগঠিত হওয়া অসম্ভব এটাই সোহিন আগিদার প্রিয় পাঠক লক্ষ্য করুন যদি প্রত্যেক নবী রসুল আলাহিউসাল্লাম থেকে মাঝে মাঝে আল্লাহতালা হেফাজত ব্যবস্থা উঠিয়ে নেন তাহলে সেটা উম্মত কিভাবে বুঝতে পারবে তারা তো আল্লাহর ফরমান অনুযায়ী নবী রসুল আল্লাহিমুসাল্লামদের সব কথা ও কাজ নিঃসন্দেহে গ্রহণ করবে সুতরাং চিন্তাবিদ সাহেব উক্ত কথা মানলে নবীর রাসুল আলহিমুসাল্লামগণ সমগ্র জীবনের তালিম তাবিয়াত সন্দেহযুক্ত হয়ে যায় তাদের প্রত্যেক কথা ও কাজের ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয় যে নবীর সাল্লাহ আলহি আসাল্লামের এই কথা বা কাজের সময় আল্লাহতালা তার হেফাজত ব্যবস্থা জারি রেখেছিলেন না রাখেননি যদি জারি না রেখে থাকেন তাহলে তার এ কথা তো সহি নাও হতে পারে না কিরকম কীরকম জঘন্য কথা নবীর রাসুল আলহিম মুসাল্লামগণের ব্যাপারে উন্মতো যদি এই ধরনের সন্দেহের সম্মুখীন হয় তাহলে তাদের দিন ও ইমান কিভাবে কামিয়াব হবে আরও লক্ষ্য করুন আল্লাহ তালা প্রত্যেক নবীর আল্লাহিমুসাল্লামগণ থেকে হেফাজত ব্যবস্থা উঠিয়ে নিয়ে দু একটি গুণার সুযোগ করে দিয়েছেন যাতে করে মানুষ বুঝতে পারে যে তারা ক্ষুদা নন এই কথার প্রেক্ষিতে প্রশ্ন হয় নবীর আলহিমুসাল্লামগণ ক্ষুদা নন এই কথা বিশ্বাস করা জরুরি তবে তো বোঝানোর জন্য তাদেরকে পাপি সাব্যস্ত করার কি প্রয়োজন আছে নবী নবিরাসুল আল্লিমুসাল্লামগণ পানের প্রয়োজন হয় রোগ সুখ হয় স্ত্রী পুত্র ঘর সংসার প্রয়োজন হয় হাট বাজার আরাম বিশ্রামের প্রয়োজন হয় এ ধরনের আরও শত শত মানবীয় গুণাবলী কি এ কথা বোঝাতে সক্ষম নয় যে তারা মানুষ ছিলেন খোদা নয় বা অন্য কোনো মাফলুক ছিলেন না নবীগুণের সানে উল্লেখিত ধরনের অপবাদ নিঃসন্দেহে কুফুরি ব্রান্ত আকিদা উনিশ জৈনিক চিন্তাবিদ খিলাফত ধ্বংসের ইতিহাস লিখতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ইসলামি খিলাফত ধ্বংসের জন্য হজরত ওসমান রাজিউল রহমানুকে প্রথম আসামি বানিয়েছেন তার দৃষ্টিতে দ্বিতীয় আসামি হচ্ছেন হজরত মুওয়াবিয়া রাজিউর রহমান হু নাউরুজুবিল্লা তার বর্ণিত এসব তথ্য সম্পূর্ণরূপে শিয়া ও ইহুদিদ্দের দ্বারা লিখিত ইসলামের নামে বিকৃত ইতিহাসের উপর নির্ভরশীল ইসলামের কোন সহি ইতিহাস দ্বারা এসব বানার তথ্য প্রমাণিত হয় আমাদের দেশে স্কুল কলেজে ইসলামের নামে যেই ইতিহাস পড়ানো হয় তারও অবস্থা একই রকম ইসলামের নামে এসব ইতিহাস শিয়া ও ইয়াহুদি কর্তৃক প্রথমত আরবি ভাষায় লেখা হয় তারপরে আরবি থেকে ইংরেজিতে অনুদিত হয় তারপর আমাদের কর্তৃপয় পণ্ডিত উক্ত ইংরেজি গ্রন্থসমূহ থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন এসব ইতিহাস পরে ইসলামের সঠিক ঘটনা জানার তো কোনো উপায় নেই বরং এগুলো পরে অনেকে বিভ্রান্তিবশত সাহাবা বিদ্বেষী হয়ে ইমান হারাচ্ছে আবার কেউই বা সাহবা কিরামের ব্যাপারে বিদ্রূপ মনোভাব পোষণ করছে তারা হজরত ওসমান রাজিউল্লাহান সম্পর্কে কু ধারণা পোষণ করছে যে प्रदेश गवर्नर निजुक्त कर हजरत मुआविदी नवज तब कथा एके बारे अमूलक और भित्तिन सोह इसलमी इतिहास ग्रंथ जमन अल विदाय और निह तारिक कम इत्यादि जरा पढ़े तर निकट हम दबर सत्यता अत्यंत स्पष्ट तबरदार ইসলামের নামে গলত ইতিহাস করে সাহাবাই কিরামের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করে ইমান হারাবেন না সাহাবাই কিরাম সম্পর্কে বিরূপ ধারণা রাখাও নিফাক এবং একজন মুমিন মুসলমানের ইমানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ভ্রান্ত আকিতা বিশ কতক মূর্খ লোক বলে থাকে যে হজরত নূহ আলাহাইসাল্লামের তুলনায় আমাদের নবী বেশি দয়াশীল ছিলেন হজরত মুসা আলাহিসাল্লাম বেশি রাগী ছিলেন আর আমাদের নবী অত্যন্ত নরম মেজাজের ছিলেন হজরত ইসা আলাহাইসালাম রাজনীতি জানতেন না আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন ইত্যাদি কথা আশ্চর্য কথা এই যে অনেক বক্তাও ওয়াজের মধ্যে এরূপ কথা বলে থাকেন অথচ এর থেকে বিরত থাকা খুবই জরুরি কোরআন হাদিসে এর থেকে পরহেজ থাকার জোর নির্দেশ দেওয়া হয়েছে দুই নবীর মধ্যে তুলনা করে একজনকে ছোট করে দেখা বা একজনকে কোনো ব্যাপারে অসম্পূর্ণ বা না নাকিস গণ্য করা শরিয়াতের দৃষ্টিতে কুফুরি কাজ পয়গাম্বর সকলে শব্দিক দিক দিয়ে কামিল এবং সর্বগুণে গুণান্বিত ছিলেন সুরা বাকারাহ আয়াত দুইশো পঁচাশি বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা চারশো অবশ্য কামিল হওয়ার ব্যাপারে কারও মর্তবা বেশি আর কারো মর্তব্য ছিল কম তাই সকল নবী সম্পর্কে সুধারণা রাখতে হবে এবং তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে একজনের তুলনায় অন্যজনকে ছোটো হ্যাও বা নাসিক গণ্য করা যাবে না ভ্রান্ত আকিদা একুশ শিক্ষিতদের অনেকে নবী রাসুল গনের মজিজা বা অলৌকিক ঘটনাসমূহ তাদের যুক্তি ও বিজ্ঞানের মাপখানিতে দড়ানা পড়ায় অস্বীকার করে বসে কোরআন হাদিসের অসংখ্য বর্ণনা দ্বারা নবী রাসুল আল্লাহমুসাল্লামগণ মুজিজা সুপ্রমাণিত সুতরাং বিনা বাক্য বেয়ে এগুলো মেনে নেয়া এবং এগুলো বিশ্বাস করা ইমানের জন্য জরুরি কেউ এগুলো অবিশ্বাস করলে তার ইমান থাকবে না যেমন হজরত ইব্রাহিম আলাহসাল্লামের জন্যে নমরুদের আগুন আল্লাহর আদেশে শান্তিদায়ক ঠাণ্ডায় পরিণত হয়েছিল সুরা আম্বিয়া আয়াত উনসত্তর হজরত মুসা আলাহালাম ও তার কমের জন্য লোহিত সাগরের মধ্যে দিয়ে রাস্তা করে দেয়া হয়েছিল সুরা আলে ইমরান ইসাহ আলাহাজীবিত করতে পারতেন সুরা তোহা সাতাত্তর নম্বর আয়াত আমাদের নবী সাল আলাইসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল ইত্যাদি সুরা কামার আয়াত এক বস্তুত কোন বিশেষ যুক্তি বা বিজ্ঞান দ্বারা স্পষ্ট প্রমাণিত হওয়ার পর তা মারার নাম ইমান নয় বরং আল্লাহ ও তার রাসুলসল্লাহ আলহামের কথাকে সরল অন্তকরণে বিনা যুক্তিতর্কে মানা নামই হচ্ছে এই যেমন আল্লাহ তাল অস্তিত্ব জান্নাত জাহা নাম হাসর মিজান পুলসিরাত ইত্যাদি কেউ যদি উপরোক্ত বিষয়গুলো সায়েন্স বা যুক্তি দ্বারা বুঝতে চেষ্টা করে তাহলে কখনো সে এইগুলো বুঝতে পারবে না কারণ যুক্তি ও বিজ্ঞান পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির উপর নির্ভরশীল আর আখিরাত ও পরকালের বস্তুসমূহ পঞ্চ ইন্দ্রের অনুভূতি সীমার বাইরের জিনিস সুতরাং যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চাইলে তার জন্য ইমান আনা দুষ্কর এজন্য সুরাবাকার শুরুতে আল্লাহতালা ঈর্ষাদ করেছেন মুত্তাক্ষি হওয়ার জন্য প্রথম গুণ হচ্ছে অদৃশ্য বস্তুসমূহের উপর বিশ্বাস স্থাপন করা সুরাবাকারা আয়াতিন মূলত শরীয়াতের বিধানসমূহ হচ্ছে বাদশাহ আর যুক্তিবিজ্ঞান হচ্ছে তার দ্য শীতুল্য বাদশাহের নির্দেশ পাওয়ার পর তা পালন করার জন্য তার বাদের জিজ্ঞাসা করা যেমন বেওকুফি তেমনি আল্লাহ ও তার রাসুল সৌরুল্লাহ আল্লাহ আসালামের কোন নির্দেশ দেওয়ার পর তা গ্রহণ করার জন্য যুক্তি বা বিজ্ঞানের উপর নির্ভর করাও চরম মূর্খতা ও জাহিলিয়াত স্মর্তব্য যে হজরত আদম আলাহি আসালামকে শেষদানা করে যুক্তির পথে সর্বপ্রথম পা বাড়িয়েছিল ইবলিস এরই পরিণতিতে সে আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হয়ে চির জীবনের জন্যে আল্লাহর দুশ্মন আখ্যায়িত হয়েছে ভ্রান্ত আকিদা বাইশ কোনো কোনো আধুনিক শিক্ষিত ব্যক্তি আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জাগ্রত অবস্থায় সশরীরে মিরাজকে অস্বীকার করে অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক রাত্রের মধ্যে যে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস তারপর সেখান থেকে সাত আসমান ও আড়শ ভ্রমণ করেছেন তারপর ফজরের পূর্বে আবার ফিরে এসেছেন এই ঘটনাকে তারা বিশ্বাস করে না পশ্চিমা ও ইউরোপওয়ালাদের যুক্তি ও বিজ্ঞানের প্রভাবে তারা মিরাজকে কাল্পনিক কাহিনী বলে আখ্যায়িত করে তাদেরই আঁকিদা যেহেতু সরাসরি কুরআনুল করিমের সোরা বানে ইসরায়েলের এক নং আয়হাত পবিত্র ও মহিমাময়ী সত্তাধীন যিনি শিওবান্ধাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে যার চারদিকে আমি পর্যাপ্ত বরকদ দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নির্দেশন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও সর্বদ্রষ্টা এর পরিপন্থী সুতরাং তার স্পষ্ট কুফর মধ্যাকর্ষ শক্তি ও সময়ের স্বল্পতা ইত্যাদি যত প্রশ্নই করা হোক না কেন আল্লাহ তালার মহাকুদরতের সামনে তা নিতান্তই ঘোরা ও অবস্থ যে আল্লাহ আসমান জমিন সকল শক্তি সহ এত বড় সৌরজগৎ একটা কোন শব্দের দ্বারা সৃষ্টি করলেন সেই আল্লাহর জন্যে শিও হাবিবকে তিনি অল্প সময়ের মধ্যে সপ্ত আকাশ ও আড়সের সফর করানো কোনো ব্যাপার নয় বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন খেয়া খেয়াজান যদি মধ্যাকর্ষ শক্তিকে ভেদ করে তার উপর যেতে পারে তাহলে আল্লাহ তালার তৈরি যান বুরাক রফরফ সেটা ভেদ করতে পারবে না কেন এ সম্পর্কে অবান্তর প্রশ্ন তোলা আহামুকি ছাড়া আর কিছুই নাই ভ্রান্ত ভ্রান্তা দেশ অধিকাংশ লোকেরা বিশ্বাস করে যে নবী করিম সালাম হাজির নাজি এবং তিনি গায়েবেন তেমনি ভাবে অনেকে তাদের ভণ্ডপী সম্পর্কেও এরূপ আকিদা পোষণ করে থাকে তাদের খাজা বাবা গায়েব জানি এবং অনেক দূর দূরান্ত থেকে বিপদগ্রস্ত মরিতদের বিপদের কথা নিজের জেনে তাকে বিপদমুক্ত করতে পারে নজুবিল্লা লোকেদের এ ধারণা স্পষ্ট কুফর ও শির্ক কারণ সদা সর্বত্র হাজির নাজির ও আলিমুল গাইব হচ্ছেন একমাত্র আল্লাহ তালা কোনো নবীরাসুল বীর বুজুর্গ সদা সর্বত্র হাজির নাজির বা আলিমুল গাইব হতে পারে না আল্লাহ তাল্লাহ কুরআনুল কারিমে ইরশাদ করেন তার কাছে গায়েবের বা অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত অন্য কেউই জানে না সূত্র সুরা আন আম আয়াত অনুষাট অন্যত্র ইরশাদ হচ্ছে হে নবী আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের বা ক্ষতি সাধনের মালিক নই তবে আল্লাহ যা চান তাই হয় আর আমি যদি গায়েবের কথা জানতাম তাহলে বহু মঙ্গল অর্জন করতে পারতাম তখন কখনো আমার কোনো অমঙ্গল হতে পারত না আমি তো ইমানদারদের জন্যে শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা সুতরাং আরাফ আয়াত একশো অষ্টআশি এই ধরনের অনেকগুলো আয়াত কোরআনুল কারিমে বিদ্যমান আছে তেমনিভাবে অনেক সোহিং হাদিসও এর প্রমাণ রয়েছে যেমন এক হাদিসে এসেছে নবী কারিম সাল্লু আলাইসাল্লাম বলেন আমি তোমাদের পূর্বে হাউজে কাসারে অবস্থান করব। আমার নিকট যারা পৌঁছবে তারা হাউজে কাউসার থেকে পানি পান করবে এবং যারা সেখান থেকে পানি পান করবে বেহেসতে পৌঁছার পূর্বে কখনো যারা হবে না তখন কিছু লোক আমার নিকট পৌঁছাবে কিন্তু তাদেরকে তৎক্ষণাৎ বাধা দেওয়া হবে তখন আমি বলবো এই লোকগুলো তো আমারও আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনার পরে এরা দিনের মধ্যে যে কত প্রকার নতুন জিনিস দাখিল করেছে তা আপনি জানেন না তখন আমি বলব ধ্বংস ওই ব্যক্তির জন্যে যে আমার পরে দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছে সূত্র বুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা নয়শো মুসলিম শরীফ খণ্ড দুই পৃষ্ঠা দুইশো এছাড়াও সাফাহাতে কুবরার ব্যাপারে বিস্তারিত বিবরণ সহজেই হাদিস বর্ণিত রয়েছে সেখানে নবী সাল্লু আলহাম বলেন সকল মানুষ নবী আলহিমুসাল্লাম গণের থেকে নিরাশ হয়ে হাসলের ময়দানে হিসেব শুরু হওয়ার সুপারিশ নিয়ে যখন আমার নিকট পৌঁছাবে তখন আমি শীষদায় পরে এমন শব্দ দ্বারা আল্লাহ তালার সিফাত বর্ণনা করব। যা আল্লাহ তালা ওই সময় আমাকে শিক্ষা দেবেন এবং তা এমন প্রশংসাবানী হবে যে আল্লাহতালা পূর্বে তা কাউকে শিক্ষা দেননি বুখারি খণ্ড দুই পৃষ্ঠা ছয়শ পঁচাশি উভয় হাদিসে স্পষ্ট বক্তব্য বিদ্যমান রয়েছে যে নবী সাল্লু আলাই সাল্লাম নেজ থেকে গাইব জানতেন না হাদিসে এই বিষয়ে এরূপ শত শত প্রমাণ বিদ্যমান রয়েছে হজরত আয়েশ রাজিউল্লাহ আনহায়ের উপর যখন মুনাফিকরা জিনার অপবাদ দিয়েছিল তখন নবী সাল্লু আলাই্লাম দীর্ঘ এক মাস অস্থির ছিলেন তারপর সুরা নূর এর প্রথমাংশ নাজিল হলে নবী সাল্লু আলহিহাস্লাম প্রকৃত ঘটনা জানতে পারেন বুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা ছয়শো ছিয়ানব্বই আবু হুদাইরা রাজিউ লহ আনহ থেকে বর্ণিত আছে যখন খাইবার বিজিত হল তখন ইহুদিরা নবী সাল্লু আলহামকে দাওয়াত দিল এবং বিষমিশ্রিত বাখরির গুস্ত নবী সাল্লু আলাইসাল্লামকে খেতে দিল তখন জিব্রাহিল আল্লাহ সাল্লামকে পাঠিয়ে আল্লাহতালাহা নবী সাল্লু আলাই সাল্লামকে এ বিষয়ে সতর্ক করার পর তিনি মুখ থেকে গুস্ত ফেলে দিলেন মুখারি শরীফ খণ্ড দুই পৃষ্ঠাচয় সদস গায়েব জানার অর্থ কারো জানিয়ে দেয়া ব্যতীত নিজে নিজে জানা এবং সর্বপ্রকার গাইবের সংবাদ জানা এ ধরনের জ্ঞান কোনো মাখলুককে দেওয়া হয়নি তবে নবী সাল্লাহ আলাই সাল্লাম যেসব গাইবের খবর জানতেন সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল এইগুলোর একটিও তিনি নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা জানতেন না আর এটা তার নব বা মর্যাদার পরিপন্থী নয় কারণ নবী হওয়ার জন্যে গায়ব জানতা হওয়ার কোনো শর্ত নেই নবীগণ গায়ব জানতা হলে উহির কি প্রয়োজন ছিল দ্বিতীয়ত তিনি সকল প্রকার গায়েব জানতেন না যেমন ইতিপূর্বে এতদা সংক্রান্ত অনেক ঘটনা ও হাতিস পেশ করা হয়েছে সুতরাং নবী সাল্লু আলাইহাল্লাম জন্নাত জাহার নাম আসর কবর হারস কুরসি ইত্যাদি সম্পর্কে যত বর্ণনা করেছেন সেগুলোর ইলম আল্লাহর পক্ষ থেকে তাকে দান করা হয়েছিল অতএব নবী সাল্লু আলহিহি হসাল্লাম আলিমুল কাইব বলে বিশ্বাস করে আল্লাহর বিশেষ গুণাবলীর মধ্যে থেকে নবী সাল্লু আলিহাস্লামকে শরীর করে নিজের ইমান ক্ষতিগ্রস্ত করা উচিত নয় সাহাবাইকীরাম তৎকালীন সময়ে নবী সল্লাহু আলাহামের নিকট তৎকালীন সময়ে নানা ধরনের প্রশ্ন করতেন সেগুলোর জবাবের জন্য তিনি ওহি আগমনের অপেক্ষায় থাকতেন কুরআনে এই ধরনের অনেক ঘটনা বর্ণিত আছে সুতরাং যদি নবী সাল্লাহ আলাইসাল্লাম গায়েব হতেন তাহলে জবাবের জন্যে ওহি নাজিলের অপেক্ষা করার কি প্রয়োজন ছিল তাছাড়া কুরআন নাজিল হওয়ারি বা কি প্রয়োজন ছিল আর নবীরসাল আলহিমুসাল্লামগণ যখন গায়েব জানতেন না তখন কোনো পীর কিংবা খাজা বাবা গায়েব জানেন এই রূপ ধারণা অন্তরে পোষণ করা যে কত বড় মূর্খতা তা বলাই বাহুল্য অনেক মূর্খ লোক নবী সাল আলাইহাসাল্লামকে হাজির নাজির বলে বিশ্বাস করে তারা মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার খালি রেখে দেয় এবং হঠাৎ এক সময় ছকলেম সম্মিলিত দাঁড়িয়ে যায় এগুলো সব মন কাজ এর স্বপক্ষে শহরিয়াতের কোনো দলিল নেই হুজুর সাল্লাহু আলহিহাসাল্লামের তিরুধানের পর সাহাবাই কিরাম রাজিউল্লাহান হুমগন যত দিনই মজলিস করেছেন তারা নবী সাল্লু আলাইস্লামের প্রতি আমাদের চেয়ে বহুগুণ বেশি শ্রদ্ধাশীল ছিলেন এবং আমাদের চেয়ে অনেক বেশি মোহাবত রাখতেন কিন্তু তারা কখনো তাদের মজলিসে এর কিয়াম করেননি এটা একটা আজব ব্যাপার যে নবী সাল্লু আলাইসাল্লামের প্রকৃত মহাব্বতকারী সাহাবাই কিরাম রাজিউল্লাহমান হমক দূরত পড়ার সময় কখনও কিয়াম না করলেও এসব বিদ্যাতিরা দূরত পড়তে পড়তে এক সময় দাঁড়িয়ে যায় এখন প্রশ্ন চাকে তারা যখন দাঁড়ায় তখন কিভাবে বুঝতে পারে যে এই মুহূর্তে নবী সাল্লাহু আলাইসালাম আসছেন যদরুন এখন দাঁড়ানোর প্রয়োজন বরং যখন একটু পরে তারা বসে পড়ে তখন কি করে তারা বুঝতে পারে যে নবী সাল্লাই সাল্লাম চলে গেছেন সুতরাং এখন বসা দরকার হাস্যকর ব্যাপার যে তারা যখন বলে রসুল সাল্লু আলাই সাল্লাম সর্বত্র হাজির নাজি। তখন রসুল সাল্লু আলাই সাল্লাম তার প্রস্থান অনুমান করে চলে যায় কিভাবে তিনি সদা সর্বত্র হাজির নাজি আবার প্রস্থান হয় কি করে কেননা তিনি তো সদা হাজিরই থাকবেন দেখা যাচ্ছে তাদের কথা ও কাজ পরস্পর বিরোধী বলা মিরাদ মিলাদ মাহফিলের রসুল সাল্লাহ আল্লাহিস্লামের আগমন প্রস্থানের এই ধরনের আকিদা পোষণ করা শির্খ ও মহাপরিয়াদের দৃষ্টিতে দাঁড়িয়ে বা বসে সব অবস্থায় দূরদ শরীফ পরা যায় তবে আল্লাহতালার নির্দেশে নবী সাল্লি সাল্লামকে নামাজের মধ্যে বসা অবস্থায় দূরত পড়ার নির্দেশ দিয়েছেন সে কারণে নামাজের আখিরি বৈঠকে তাসাহুদের পর বসা অবস্থায় দরুদ পরা হয়ে থাকে সুতরাং বসে দূরত শরীফ পরা যে উত্তম তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না আর সম্মিলিতভাবে একই সুরে অশুদ্ধ উচ্চারণে দুরুৎ পড়ার পদ্ধতিও শরিয়াতে প্রমাণিত নয় এবং শব্দ ও অর্থগত ভুলসহ ইয়ানবী ও আওয়ালা সালাম পড়াও ঠিক নয় হাদিসের কিতাবে সহিদ দুরীদের কোনো অভাব আছে কি তাছাড়া মিলাদের নামে একটা মাহফিলে দিনের কোনো আলোচনা নেই সুন্না কোনো বর্ণনা নেই অথচ আরবি ফার্সি বাংলা ও উর্দু ভাষার কিছু কবিতা পাঠ করা হলো কয়েকবার ভুল শুদ্ধ উচ্চারণে ও গলত তরিকায় কয়েকবার সালাম পড়া হলো আর তাকে মহা ইবাদত ও পুণ্যের কাজ মনে করা হলো প্রস্তুত এটা দিনের নামে আত্মপ্রবঞ্চনা এবং কিছু অর্থলভী মৌলভীদের রোজগারের হাতিয়ার মাত্র দিনের সাথে এগুলোর অধগুন সম্পর্ক নেই আর আখিরাতে এসব আমলের বিনিময়ে কোনো স্বভাবের আশা করাও অবান্তর বরং বুয়া ইস্কের রসুলের নামে এসকল গর্হিত বিদ্যাতি কর্মকাণ্ডের কারণে পরকালে তারা বিষণ ক্ষতির সম্মুখীন হবে সুতরাং এই জাতীয় দিনের নামে ধোকামূলক যাবতীয় কার্যকলাপ সকল মুসলমানকে বেঁচে থাকতে হবে ভ্রান্ত আকিদা চব্বিশ अनेकें रसुल्लाहुआलम ब्यापारे ये पोषण करजी नूर तैयारी शुदुम्र मानवकृति धारण करी वास्तविक पक्षे তিনি সাধারণ মানুষের মতো কোন মানুষ ছিলেন না তিনি ছিলেন নূরের তৈরি আবার অনেকে এও বিশ্বাস পোষণ করেছে যে আল্লাহর নূরে রসুল সাল্লি আসালামের সৃষ্টি অর্থাৎ আল্লাহর জাতি বা সত্তাগত নূরে রসুলের সৃষ্টি তিনি আল্লাহর মূল সত্ত্বার একটি অংশ নাউজুবিল্লাহ উল্লেখিত উভয় আঁকিদে সম্পূর্ণ ইসলাম বিরোধী বিধ্বংসী আকিদা কারণ প্রথমত আল্লাহ তালা যে নূরের তৈরি এর প্রমাণ নেই আল্লাহ তালার সাথে পৃথিবীর কোনো বস্তুর তুলনা নেই এই প্রসঙ্গে আল্লাহ পাক ইস্যাত করেন কোন জিনিস তার তুলনা নেই তাই আল্লাহ তালার নূর বা নূরের তৈরি বলা কোনো অবস্থাতেই ঠিক হবে না সম্পূর্ণ কুফর ও শির্ক হবে তাছাড়া আল্লাহ তালাকে নূরের তৈরি মানলে তাকে মাখলুক তথা সৃষ্টিবস্তু মানতে হবে নাজুবিল্লা কেননা নূর মাখলুক আর নূরের দ্বারা যে জিনিস তৈরি সে জিনিসও মাখলুক হবে আল্লাহ তালাকে মাখলুক বলে বিশ্বাস করলে তো সাথে সাথে ইমান চলে যাবে আল্লাহ তালা তো সব কিছুর খালিক সৃষ্টিকারী তিনি কি করে মাখলুক হতে পারেন আর রাসুল সাল্লামকে নূরের তৈরি বলাও মারাত্মক ভুল এবং ভ্রান্ত আঁকিদা রসুলসল্লাহ আলহি আসাল্লাম অন্যান্য সকল মানুষের মতোই মাটির তৈরি একজন মানুষ ছিলেন তবে তিনি ছিলেন সকল যুগের সবচেয়ে সেরা মানুষ মানবজাতির জাতির গৌরব হৃদয়তের নূর বা আলো রিসালাতের নূর ই মানের নূর বা তার মাটির শরীরে নূরের সংস্কৃতন ছিল এটা বাস্তব বৈ তাই বলে তিনি নূরের তৈরি বা মানুষ ভিন্ন স্বতন্ত্র কোনো জাতি ছিলেন না তিনি ছিলেন মানবজাতির অন্তর্ভুক্ত কারণ মানবজাতির প্রধান বৈশিষ্ট্য হল তার পিতার ঔরসে মায়ের গর্বে জন্মলাভ করা মাতৃদুগ্ধ পান করে ধীরে ধীরে ছোটো থেকে বড় হতে থাকে পানাহার নিদ্রা পস্ত পায়খানা ইত্যাদির মতো স্বাভাবিক ক্রিয়াকর্মের পাশাপাশি তারা জৈবিক চাহিদার কারণে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হয় এতে সন্তান সন্তানাদি প্রজন্ম হয় তারা সুখে যেমন হাসে দুঃখেও তেমন কাঁধে রোগ সুখ ও দুঃখে যেমন তারা কাতর হয় তেমনি জাদু ও বিষক্রিয়ার দ্বারা তারা চরম কষ্ট পায় এমনকি মৃত্যুর দুয়ারে পর্যন্ত ঢেলে যায় আর এ সমস্ত মানবীয় বৈশিষ্ট্য কেবল মাটির তৈরি মানুষের বেলায় প্রযোজ্য এখন এমন কেউ কি আছে যিনি প্রমাণ করতে পারেন যে মানবীয় এই সমস্ত বৈশিষ্ট্যের কোনো একটি থেকেও রাসলুল্লাহ সল্লা আলাইসাল্লাম মুক্ত ছিলেন কখনোই কেউ পারবে না কারণ তিনি তো মাটির তৈরি মানুষ ছিলেন এই প্রসঙ্গে আল্লাহ তালা ঈর্ষাদ করেন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানব একজন মানুষ তবে আমার নিকট উহি আসে কেবল এক্ষেত্রে আমি তোমাদের ব্যতিক্রম সুরা কাহাফ আয়াত একশো অন্যত্র ঈর্ষাদ করেন আমি মানুষকে মাটির সারাংশ খাদ্যসার থেকে সৃষ্টি করেছি সূত্র সুরা মু মিনুন বারো সুতরাং উক্ত আয়াত সমূহ থেকে প্রমাণ হল রাসুলসল্লাহ আলাইসাল্লাম মানুষের মতো মাঠের তৈরি অতএব রাসুলসল্লাহ আলাইসাল্লামকে মানুষ বলে বিশ্বাস করা জরুরি তা না হলে প্রথম আয়াত অস্বীকার করে কাফির হয়ে যাবে আর যখন মানুষ বলা হয় তাহলে দ্বিতীয় আয়াত হিসেবে তার মাঠির তৈরি হওয়ার জরুরিভাবে বিশ্বাস করতে হবে তা না হলে আয়াত অস্বীকার করে কাফির হয়ে যাবে তাছাড়া মানুষ হলো আশরাফুল মখলুকাত রাসুলসল্লাহ আলয় সাল্লামকে যদি মানুষই বলা না হয় তাহলে তিনি তো আশরাফুল মাখলুকাত থেকে বাইর হয়ে যান যা কিছুতেই হতে পারে না जदि रसुल्लाहलम के सर्वश्रेष्ठ मानूष हिसाब से स्वीकृति का है तो अवश्य मटिर दौरी मानूष हिसाब स्वीकार करते आल्ला तला ईशार करें बोलु पवित्र महान पालन करते हमी एजन मानूष रसुलसराल तिरानब्बे पचानबई उल्लेखित आयाते रसुल करीम सल्लाहल्लम मानूष तथा मटिर दौर हार स्पष्ट प्रमाण रही है रसुल सलोल्लाल्लम निजे घोषणा करानुष बुखारी एक तीन सौ बत्रिस अन्नत्र ईर्षद कर আমিতো তোমাদের মতোই একজন মানুষ বুখারি এক আটান্ন এসব উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হল রসুল সাল্লাম মাটির তৈরি মানুষ নুরের তৈরি নন এটা আহলে সোনাল জামাতের আকিদা যদি কেউ ইহার ব্যতিক্রম বিশ্বাস করে তাহলে সে আহলে সোনাওয়াল জামাত থেকে বেরিয়ে যাবে কিয়ম দিবসের ব্যাপারে ভ্রান্ত আকিদা ভ্রান্ত আকিদা পঁচিশ অনেক মূর্খ লোক বিভিন্ন ভণ্ডপীর ও খাজা বাবাদের প্রতি এরূপ বিশ্বাস রাখে যে তারা কবরে হাঁসরে ফুলসিরাতে যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে মরিদদেরকে পার করে দিতে পারবে এবং নিশ্চিতভাবে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে তাদেরকে ব্যহাজে নিবে তাদের বাবারাও বলে থাকেন যে আমার কোনো মরিতকে পুলসিরাতে রেখে আমি ব্যাস্তে প্রবেশ করব না এসব আকিতা পোষণ করা এবং এরূপ দাবি কুফরিকার কোন মানুষ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারে না যে সে জান্নাতি স্বয়ং নবী সাল্লাহ সাল্লাম বলেন ক্ষুধার কসম আমি জানি না যে আমার সম্পর্কে আল্লাহ তাল্লাহ কি ফয়সলা অথচ আমি আল্লাহর রসুল বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা একশো এ কারণে কেউ নিজের সম্পর্কে জান্নাতি হওয়ার দাবি করতে পারে না হ্যাঁ এই ব্যাপারে আশা পোষণ করা যায় কাজে আল্লাহর হুকুমের প্রতি অনুগত্য প্রকাশ করা উচিত এবং ব্যহেস্তের আশা রাখা উচিত তেমনিভাবে অন্যের সম্পর্কে ভালো ধারণা রাখা তো নির্দেশ কিন্তু এমন বিশ্বাস রাখা বা দাবি করা নিষেধ যে অমুক ব্যক্তি নিশ্চিতভাবে আল্লাহর অলি বা জান্নাতি তবে যাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোরআন হাতেসে স্পষ্ট বর্ণনা রয়েছে তাদেরকে জান্নাতি হিসেবে বিশ্বাস করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে বুজুর্গ বা আল্লাহর অলি হয়ে যান তাহলে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তালার সুপারিশ করার অনুমতি দিলে তারা লোকেদের জন্য সুপারিশ করতে পারবে তারা কেউই নিজের পক্ষে এই রূপ করতে পারবে না কেননা তাদের প্রতি আল্লাহ তালার খুশি হয়ে আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি দেবে কেবলমাত্র তারাই সুপারিশ করতে পারবে আর সেটা এমন হবে যেমন দুনিয়াতে একজন সাধারণ মানুষ বাচ্চাহের দরবারে সুপারিশ করে বাচ্চাহ এ সুপারিশ কবুল করতেও পারে নাও করতে পারে সুতরাং কেউই তার মরিতকে সুপারিশ করে নিশ্চিতভাবে ব্যাস্তে নিয়ে যাবে এ ধরনের ধারণা সম্পূর্ণ শরিয়াত বিরোধী ভ্রান্ত আকেদা ছাব্বিশ অনেকে নিজের বুজুর্গি জাহির করার জন্য দাবি করে থাকে যে তারা দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচক্ষু দ্বারা আল্লাহ তালাকে দেখে থাকে আবার অনেক ভণ্ড প্রতারকদের লোকেদের জিজ্ঞাসা করে যে তুমি সত্তর আশি বছর যাবৎ আল্লাহ তালার বন্দুকী করছ কয়বার আল্লাহকে দেখেছ উত্তরে সেই ব্যক্তি যদি বলে আমি একবারও তো আল্লাহকে দেখতে পাইনি তখন বলা হয় যে তাহলে তো তোমার ইবাদত বন্দগির কিছুই হলো না তুমি যদি সঠিকভাবে নামাজ পড়তে তাহলে নিশ্চয়ই আল্লাহর দিদার লাভে ধন্য হতে লোকেতে এরো পাকিতেও কুফুরি কতিপয় ভণ্ড পীর ও খাজাবা লোকেদের সহজে নিজের দলে বেরানোর জন্য এরূপ ফন্দি করে থাকে আল্লাহ তাল্লাহ কুরআনুল করিমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়াতে কোনো চর্মচকু আল্লাহকে দেখতে পারবে না সুরাহন আম আয়াত একশো চার হজরত মোসা আলহি আল্লাহ তাল্লাহার প্রতি ভালোবাসার আবেগে বিপল হয়ে যখন তার দিদার প্রার্থনা করলেন তখন জবাবে আল্লাহ ঈর্ষাদ করেন যে হে মূসা কখনোই তুমি দুনিয়াতে চর্মচক্ষ দ্বারা আমাকে দেখতে পারবে না সুরা আরফ আয়াত একশো বিয়াল্লিশ হাদিস শরীফে এসেছে যে জেনে নাও তোমরা কখনো চর্মচক্ষ দ্বারা আল্লাহ তালাকে দেখতে পারবে না হ্যাঁ মৃত্যুর পর মোমিনরা হাসরের ময়দানে এবং বেহেজির মধ্যে বেহেস্তির চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে বরং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তালাহর দিদার বা দর্শন লাভ করা সূত্র মুসলিম শরীফ খণ্ড এক পৃষ্ঠা একশো মোমিনরা দুনিয়াতে চর্মচক্ষ দ্বারা আল্লাহকে দেখতে পারবে না এটাই আহলে সোনাওয়াল জামাতের আকিদা বাস্তবিক পক্ষে আল্লাহ রব্বুল আলামিন এর হিজাব বা পর্দা এমন নুরের যা আমাদের কল্পনার বহির্ভূত যে নূরকে কোনো চর্মচক্ষু বরদাস্ত করতে পারবে না অথচ সেই সূর্যের দিকে চরমতক্ষ দ্বারা তাকানো যখন অত্যন্ত কঠিন ব্যাপার তাহলে আল্লাহ তালাকে দুনিয়াতে কিভাবে দেখা সম্ভব তবে বেহেসদের মধ্যে আল্লাহতালা বিশেষ শক্তির অধিকারী করে জান্নাতিদের তৈরি করবেন তখন আমাদের মাঝে আল্লাহর দর্শন লাভের ক্ষমতা দান করবেন সুতরাং তখন তারা উক্ত নিয়ামত লাভে দণ্ণ হতে পারবে অবশ্য দুনিয়াতে স্বপ্নের মধ্যে কেউ আল্লাহকে কোনো আকৃতিতে দেখতে পারে বা খাবের মতো অবস্থা যাকে ইস্তিক্রা কি কাইফিয়াত বলা হয় সে অবস্থায়ও কেউ কেউই আল্লাহকে অন্তর্চক্ষ দ্বারা মুসাহাদাহ করতে পারে এটা সম্ভব যেটা সম্ভব নয় তা হল জাগ্রত অবস্থায় চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সুতরাং কেউ যদি এরূপ দাবি করে তাহলে তাকে মৃত্যুক গুমরাহী ও কুফুরি আঁকিদাওয়ালা বলা হবে তার থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব